শ্রীমদ্গব অনুবাদ্য শ্রী শ্রীমদ্ ঐশ ভক্ত বৈ নন্ সংার সন্দ্যা শ্লোক কি বলে শ্লোক মহৎা শ্রোত্রশুনা থেজনা মনোয় মানুব জিধ্রুমহারা এইখ্যা তিনি তার মত উত্তম অধিকারী গুণাবল অর্জন করেন যারা মহিমা শক্তি অথবা ভাব লাভ চান এই পন্থা দ্বারা তারা লাভ করতে যার চিন্তাশীল এবং এইটি হচ্ছে উপযুক্ত উপায় তৎপর্য উঠায় খুব ছোট আছে আমি ঠিক মতো পড়তে পারছি না আর কেউ এবং সকলে মহান ব্যক্তিদের মহান গুণাবলের কথা শ্রবণ করতে চায় ঠিক আছে ধ্রুব মহারাজে কার্যকলাপে বর্ণনা খরা এবং হৃদ উচ্চ আকাঙ্ক্ষণ কি কব এই শ্লোকের ঘাট খরা উচিত নাকি এর উপরে আমি কথা বলতে পারি কেন দুই শ্লোকের তাৎপর্য আছে কৃষ্ণ শব্দ তো শুধু এই শব্দ তার উপরে শব্দ ঋষি মুাদিকাল থেকে কথা বলে ঠিক আছে তো শ্রীমদ্ ভাগবত প্রারম্ভে বলা হয়েছে ধর্ম খাইতে বা প্রজিত আত্ম এখানে সকল প্রকাশ কৈথব ধর্ম প্রউজিত অনে সম্পূর্ণ রূপে প্রখে হচ্ছে এই শ্রীমৎ ভাগবত মানে এই শ্রীমদ ভাগবত ধর্ম আর্থ খামা মোখ এই সকলে কিছু স্থান তো এই শ্লোকে শ্রী ধ্রুব মহারাজ শুদ্ধ ভক্তি প্রাপ্তির বর্ণনা করার পরে আমরা এই ফল শ্রুতি শ্লোকে শুনছি যে আমাদের সকল বৌদ্ধ কামনা বাসনা পূর্ণ হত্যা পারে এই ধ্রুব মহারাজে প্রখ্যান শ্রবণ করে থাকে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 ধ্রু মহারাজের মত প্রকা ভৌতিক কামনা বাসনা থেকে মুক্ত হবে কৃষ্ণ ভক্তির প্রভাবে সেই জন্য বারবার শুনতে হবে শুদ্ধ ভক্তদের সঙ্গে ধ্রুব মহারাজ নিজেই খুব বড় সেই রকম একটু বাইরে বড় বাংলা বাংলা বানানো ইচ্ছা করতে পারি কিন্তু যে আমি পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী হব সেটা আমাদের সমাথা আচিত আমি ভারতে প্রধানমন্ত্রী না, আপনাদের কি স্থিতি আছে কিন্তু আমরা সকলেই ছোট মনে হয় আমাদের মধ্যে কে অনেক ভবিষ্যতে ভারতের প্রধানমন্ত্রী হব কিন্তু ধ্রুব মহারাজের ইচ্ছা এই ছোট ছোট নেই কিন্তু হাওয়া সেই রকম ইচ্ছা থেকে এই ধ্রুব মহারাজের ইচ্ছা অনেক বড় ছিল কিন্তু ভগবানের সক্ষা দর্শন লাভ করার সাথে সাথে তার সকল ভৌতিক কামনা বাসনা একদম নষ্ট হয়ে গেল আমরা যদি ধ্রুব মহারাজ চরিত্র কথা বারবার শুনি প্রায়ত প্রাতকাল স্বয়ং মানে ছন্দকাল দুইবার প্রতিদিন আমরা যদি শুনি তাহলে আমরা ধ্রুব মহারাজের মতো এই ফল লাভ করতে পারি আমরা সকল ইচ্ছা মুক্ত হবে এবং আমরা শুদ্ধ কৃষ্ণ লাভ করব এর অর্থ কি সকালবেলা সন্ধ্যা বেলা আমরা দুইবার ধ্রুব মহারাজের কথা শুনব মাঝখানে আমরা কি করবো এইসব কথা ভুল করি আমরা ভুল করে আমরা যে বেলা সন্ধকালে দ্বিজন মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ উষ্ণ শ্রেণীর লোকদের সাথে ধ্রুব মহারাজে চরিত মহাৎ চরিত্র শ্রবণ করা উচিত আছে তো আমরা যদি কম্পকে দুই বা দিনের মধ্যে হারি কথা শুনে এর অর্থ আছে এবং মাঝখানে আমরা যা কার্যকলাপ করি সেই সব কথা শ্রবণ করে আমরা তাহলে ধ্রুব মহারাজ নারায়ণ মনের শিলপ্রভাতে কৃপায় খলুস থেকে মুক্ত হতে পারি এবং মনে ওইসব কামনা বাসনা যা আছে ওই সকল থেকে মুক্ত হয়ে আমরা ধ্রুব মহারাজের মতো ফল লাভ করতে পারি ধ্রুব মহারাজের মতো ছিল খুব বড় রাজ্য খুব বড় রাজা প্রাপ্ত কর কিন্তু শুদ্ধ ভক্তদের কামনা বাসনা আছে যে আমি বড় রাজা হব আমি চাই যে আমি আই নন্দনজ কিং করংপতি তং মাং বিষময় ভব কৃপায় থা পাদ পঙ্ক স্থিত ধুলি এই ক্ষণের মত ভগবানের ভক্ত দে ভক্ত দে স্থান লাভ করা দে শুদ্ধ দে ঘরে উঠ হবে শীতকালেও এবার শীতকাল তো প্রচন্ড শীত শুনেছ আমি এখানে চলাম এইবং। অনেক নিয়ম পালন করতে হবে বিশেষ করে ব্রহ্মচারী গৃহস্থা শিকু সেইও অনেক আশ্চর্য করেছেন তার ইচ্ছা ছিল ধ্রু মহারাজের মত আমি সারা বিশ্বের রাজা হব পড়াশুনো করার জন্য স্কুল যাওয়ার আগে তো কোচিং জন্য পাঁচ বাজে ছয় খুব ভরে উঠে পড়াশুনো করে জন্য তাদের প্রাপ্য কি আছে কি জন্য তাদের ইচ্ছা আছে যে ডিগ্রি প্রাপ্ত করার পরে আমি ভালো চাকরি পাব তারপর ধীরে ধীরে আমি সমাজের মধ্যে আমি বড় মানুষ হব সেটা তাদের ইচ্ছা তো আমরা ও তা আমাদের কি ইচ্ছা আছে যে আমরা বড় হব যাতে আমরা ছোট হব আমরা এই তো নিচ্ছি রাধা মাধব দর্শন কর মঙ্গলারীতে কিন্তু অন্য লোকদের বিচারে আমরা খুব সেফাস কর সকল বেলায় স্নান কর শিক্ষালেও খুব সুন্দর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 তো আমরা এইসব করি যাতে আমরা ধ্রুব মহারাজের মতো শুদ্ধ ভক্তি প্রাপ্ত করতে পারি এবং শুদ্ধ ভক্তদে চরম ইচ্ছা আছে ভক্তদের ভগবানের ভক্ত দেব ভক্ত দেব ভক্ত দেব ভক্তদের চরণে ধুলে মত বাইরে লোক সব বুঝতে পারে না কিন্তু ভক্তদের ইচ্ছা সব রকম ভৌতিক কামনা বাসনা থেকে আসলে অনেক বড় কারণ ভগবান অত বড় আছে যে সেই পথ ভগবানের ভক্তদের চরণে ধুলে মতো হাওয়া, সেই পথ এইসব প্রধানমন্ত্রী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 আমাদের কিছু রুচি নাই এইসব কথা আমাদের রুচি আছে ধ্রুব মহারাজ আমাদের রুচি আছে কৃষ্ণ কথা আলোচনা করা শ্রবণ বলা এবং শ্রবণ করে থেকে আমরা কৃষ্ণকে পাই সেটা আমাদের খুব বড় ইচ্ছা আছে আমরা ভগবানকেই প্রাপ্ত করে শৃতাং শ্রধায় নিচেষ্ট কালেন না ভগবান বিশেষদেব গোস্বামী বলেন যে আমরা যদি শ্রদ্ধা সব সময় না নিত্য এক একদি বা দিনের মধ্যে হরিথা শুনি। ফল হবে যে কালে না মানে অনেক সময় পরে না খুব শীঘ্রই ভগবান আমাদের হৃদয়ের মধ্যে বস প্রবেশ করে তো ভগবান সকলে হৃদয়ের মধ্যে বিরাজমান আছেন কিন্তু আমরা ভগবানকে দেখতে পাইনি আমরা সাক্ষাৎকার করে না বুঝে না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 তিনি হচ্ছেন আমাদের রক্ষক ফালক আমাদের পরম বন্ধু তো এইভাবে কৃষ্ণ নৃসিমদেবের স্মরণ করে ভক্তরা অভক্তরা খুব বড় পদ প্রাপ্ত হলেও চিন্তা মাঝ সদাইব চিন্তিত থাকে যেমন সব বড় মুখ্যমন্ত্রী এই কং খুব চিন্তিত আর এই পশ্চিম বাংলায় এখানকার মুখ্যমন্ত্রী খুব চিন্তা করছেন মনে হয় কারণ বুঝছেন তার সময় প্রায় হয়ে গেল তো সেই তো ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে অসুর দেক্ষণ আছে যে তার সময় চিন্তিত খুব চিন্তা হবে কিন্তু ভগবান আমাদের রক্ষা করেন ভগবান আমাদের ফরম ইথাইষ আছেন আমাদের কি চিন্তা আছে আমরা সার জীবনে হারি কীর্তন করি হারিকথা শুনি এবং দেহ রক্ষ সময় আমরা ভগবানের ধামে যাব সেখানে ভগবানের সেবা করে আমাদের কি চিন্তা আছে কোন চিন্তা তো এই শ্রীমদ ভাগবত কিছু ফল শ্রুতিতে ব্যাসছেন যে এইসব কথা শুনে থেকে ভৌতিক ফল ও পাওয়া যায় কিন্তু সেই সব কথা শুদ্ধ ভক্তের জন্য কারণ অধিকাংশ লোকের মন দূষিত হচ্ছে তারা বুঝতে পারে না শুদ্ধ ভক্তি কথা কি হারে কৃষ্ণ মহারাজ গিয়ে যায় তারা বুঝতে পারে না যে শুদ্ধ ভক্তি কত বড় আছে সেজন্য যাতে তার আগ্রহী হবে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 নিচ কামনা বাসনা আর বেশি দিন থাকবে না আমরা অনেকবার দেখেছি যে ভক্তদের সঙ্গে করে তো তার ফলে তার খুব শীঘ্রই ওইসব ভৌতিক কামনা বাসনা তাদের জীবনে লক্ষ্য গ্রহণ করে শুদ্ধ বক্তি প্রাপ্ত করে তো সেই জন্য এইসব হরি কথা শুনি এবং যাতে অনেক যাদের ভাগ্য উদয় এখন পর্যন্ত হলো না যাতে তারা ও ভাগ্যবান হবে সেই জন্য আমরা কি করি কি করি কৃষ্ণ ভক্তি প্রচার করে বিশেষ করে শিলপ্রপন আছে শিলপ্রভাতে দিব্য গ্রন্থ বিতরণ কর এর থেকে বড় প্রচার বৃহন্দ আপনারা সবাই জানেন মায়াপ থেকেই অনেক অনেক শিলপ্রভাতে বই বিতরণ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 ধ্রুব মহারাজ মত দৃঢ় তো আমরা শুনেছি ভগবত হয় মানে সেইরকম ভক্তি যা কোন রকম বিঘ্ন সেটা থামতে পারে না সেই রকম ভক্তি হওয়া উচিত তো সেই রকম দৃঢ়ত সেই রকম ভক্তি নিষ্ঠ আমরা দেখছি মূর্তিমান আছে সেইরকম নিষ্ঠা নিয়ে আমাদের এই সখ কৃষ্ণ ভক্তি প্রচা করা দরকার তো মায়াপ থেকে এই কৃষ্ণ ভক্তি প্রচা সারা পৃথিবীতে করা হয় সেই জন্য শিল প্রভুপাত এই মায়াপ ফেস্টিভাল স্থাপন করেন যাতে দেশ বিদেশ থেকে সব ভক্তরা গঙ্গা স্নান করবেন কৃষ্ণ কথা ধ্রুব তো আর বিশেষ রকম উৎসাহ ফেয়ে আবার নিউ লন্ডন সিডনি সব জায়গায় গিয়ে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 মায়াপুর চন্দ্র শ্রী সেই চন্দ্র মহাপ্রভু দর্শন করার জন্য তো এই কন মায়াপি তো সারা পৃথিবীতে হচ্ছে না পশ্চিমবাংলায় আছে তো সব কম পক্ষেই সব বেঙ্গল জানেন যে মায়াপুর আছে খুব সুন্দর মন্দির আছে সেখানে সারা সারাদিন কীর্তন হয় রাধা মাধবত্ব দর্শন সারদিনে এইসব সুন্দর ব্যবস্থা আছে দর্শনের জন্য তারা জানেন অন্যদের থেকে কি মায়াপুর এই খুব সুন্দর প্রকল্প আছে কৃষ্ণ ভক্তির জন্য তো এইখান লোকেরা কিছু প্রস্তুত আছে বই বিতরণ করার জন্য এই শ্লোকে আমরা শুনেছি যে দ্রু মহারাজ কথা শোনা থেকে আমরা দ্রুব মহারাজের মতো শুদ্ধ বাক্তি লাভ করতে পারে তো শুধু নিজের জন্য ভক্তি করা উচিত না যা অনেক চিন্তা পাবে তো এই চিন্তা আছে মহাপ্রভুর চিন্তা ছিল যে এইসব চিন্তা হলো তো তাদের কোনো রুচি না এই ভক্তিতে তারা কি করে কৃষ্ণ ভক্তি পাবে তো হরিদাস ঠাকুর উত্তরে মহাপ্রভুর প্রশ্ন উত্তরে হরিদাস ঠাকুর বলেন যে পশু ফকি কীট আদি বলে না পারে শুনেলে কৃষ্ণ নাম থার ও থারে তো কৃষ্ণ নাম শুনলে এই সব রকম কীট পতঙ্গ ফকি ফসু কৃষ্ণ ভক্তি লাভ করতেন মহাপ্রভুর কৃপায় পাত্তর তো ভক্তি লাভ করে শুনি যারা গুণ গাতে মহাপ্রভু এভাবে নামা এত প্রভাব আছে তুই সেই জন্য সংকীর্থন হচ্ছে প্রচার শিলভক্তি শ্রীসর ঠাকুর বলেন যে কীর্তন নিয়ে হরি কীর্তন হরি নাম করে আরো বড় উপায় আছে কীর্তন করার জন্য তো দিব্য সাহিত্য বিতরণ করে তো এই কন মায়াপ হচ্ছে শিলপ্রভাতে দিব্য পুস্তক এক রাজধানী আছে না হচ্ছে ভারতের রাজধানী এবং আপনারা হারিবাবু বলছেন কেন মায়াপ হাওয়ার উচিত রাজধানী না ঠিক আছে তো দিল্লিকে অভিনন্দন দাও কিন্তু মায়াপ সব চাইতে বড় আপনাদের প্রয়াস করে বিশেষ করে বেঙ্গলের মহাপ্রভু বাণী গ্রহণ করা উচিত না তারা জানেন মহাপ্রভুকে দিল্লিতে গেলে চৈচন্য মহাপ্রভু প্রসঙ্গে কথা বলে তো লোকে কি জানেন ছয় আর জানেন বুঝেন দিল্লিতে অস্ত ভীমা প্রভু আপনারা সব জানেন ভীমা আমাদের গুরু ভাই খুব লম্বা আছে বোম্বাইতে থাকে তো কিছুদিন আগে আমাকে বলেন যে তিনি এই বম্বে ছাত্র সাথে কিছু আলাপ আলোচনা করেন এবং যে কৃষ্ণ কৃষ্ণ আছে এই ব্যক্তি আছে কৃষ্ণ যে পাঁচ হাজার বছর আগে জানে না কৃষ্ণ কৃষ্ণ ও নাম শুনেছি কৃষ্ণ কৃষ্ণ আমি জানি হয়তো খাল খাতে আজকাল কিন্তু দালিতে অনেক হিন্দু বাড়িতে দেখা যায় যে কিছু ধর্মিক জিনিস নাই কোনো ফিকচার নেই ভগৎগীতের অনেক নে এবং নামও আছে কৃষ্ণের সম্বন্ধে ধর্ম সম্বন্ধে তো তার কি জানে চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে কিন্তু বেঙ্গলের এইখন পর্যন্ত কলকাতায় কি আছে আমি ঠিক মতো না কিন্তু এই ফস্টিনগবানের না খালের ছবি রাখে না এই পরমহংস যাদের নাম আমরা এখানে বলব কিছু কমপক্ষে কিছু বিশ্বাস আছে ধর্মে এবং সবাই জানেন মহাপ্র মহাপ্রভু খেয়ে আছে তারা জানেন সব বেঙ্গল জানেন জানেন না সেই জন্য আমাদের শিলপ্রভুপা বই বিতরণ করা উচিত যাতে তারা ঠিক মতেও জানে যে মহাপ্রভু হচ্ছেন ভগবান তিনি আসল ভগবান হচ্ছেন বেঙ্গলের নতুন মনগড় ভগবানকে খুব মানে কিন্তু মহাপ্রভুর বাণী কি আছে যে মহাপ্রভুর বাণী তো সকলে দুর্লভ মানব জন্ম সফল হতে হতে পারে সেই মানব জীবনের উদ্দেশ্য শুধু আমাদের দাবি মানতে হবে বলো না মানব জীবনের উদ্দেশ্য আছে কৃষ্ণের দাবি হবে এই এই কথা তো শিলপ্র সকল গ্রন্থ পাঠ করে এবং এই সব কথা শ্রবণ করে আমরা যদি প্রকৃত পক্ষে মহাপ্রভুর অনুগামী মহাপ্রভু ভক্তরা হত্যে চায় তো আমরা ও অনুপ্রাণিত এই সক জ্ঞান পরিবেশন করলে কৃষ্ণ ব্যাসদেব রূপে এইসব শাস্ত্র রচনা করতে লোকেরা আমরা সকলায় অজ্ঞানী লোকেরা যারা অজ্ঞানে আছে তো এইসব ভক্তি তত্ত্ব জ্ঞান পেয়ে তাদের সফল করতে পারে বলা হচ্ছে যে সকলবেলা সন্ধ্যায় হারিকথা শ্রবণ করা উচিত এবং এর থেকে আমরা ফরম লাভ করতে পারি তো এখানে এসে মায়াপড়ে বিশেষ করে যারা এখানে ধাম করে তো সব সময় মনে করার উচিত আমরা কি জন্ম এখানে আসেছি আমরা এখানে এসেছে তো এখানে আমরা অভক্তিও করতে পারি এখানে আমরা কাম ক্রোধ লোভ সব বাসনা পোষণ করতে পারি এখানেও কিন্তু যে আমরা এখানে এসেছি ভক্তি করার জন্য এই যে সময় মনে রাখা বেলা যদি কিছু খালি সময় থাকে তো আমাদের কি করা উচিত শিলপ্রপাত সৎসরূপ মহারাজ এক একটি লেখা যদি কিছু খালি সময় থাকে আমার বই হকাউ করে আমাদের মধ্যে কত লোকজন ভক্ত শিলপ্রবাদে সখেছে কে আমাদের মধ্যেই শিলপ্রবাদের সখ বয় পড়েছে ভগবত গীতা ভক্তিগুর সমৃত সিন্ধু শ্রীমৎ ভাগবত চৈতন্যের সব ছোট বয় কে না আপনার সবাই পড়েছে নাকি হ্যাঁ ওখ সেটা আমি বলছি না আমি জিজ্ঞেস করছি তো শখ বয় ফরুন সময় নষ্ট করেও না সময় থাকলে এই তো বাজে কথা বলো না শিলপ্রপাতের সখ বয়ুব মহারাজের কৃষ্ণ ভক্তি না তো ধ্রুব মহারাজ খেয়ে আছে ফলাদ মহারাজ খেয়ে আছে কৃষ্ণ খেয়ে আছে তো যাতে আমরা ঠিকমতো মতো জানতে পারে। ব্যাস দেই এত কষ্ট করে এই সকল সকল গ্রন্থ রচনা শিলপ্রপাত তো এই তো কষ্ট করে বৃদ্ধ বায় পৃথিবীতে এই প্রচার করে সময় রাত্রে বিশ্রাম করেন শুধুমাত্র দুই ঘন্টা তারপর উঠলেন এবং এইসব বই আসলে দেখেছেন আর বলেছেন এবং তারপরে এই সকল বাক্য এই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 হরে কৃষ্ণ কারো প্রশ্ন যদি থাকে জিজ্ঞেস করেন মূর্তি স্বরূপ বই পড়তে হবে আমরা ধ্রুব মহারাজের চরিত্র প্রধান মহারাজের চরিত্র সব কিছু আমরা পড়তে পারি মহাপ্রভু বিশেষ করে ধ্রুব এবং প্রহাদ মহারাজের চরিত্র এবং চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধা কৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহ তো মহাপ্রভু প্রতিদিন পুরীধাম বাস করার সময় তো রাধা ফণ্ডেদের কাছে গিয়ে গোপীনাথেকে শ্রীমৎ ভাগবত কথা শুনেছে। এবং মহাপ্রভু বার বিশেষ করে ধ্রুব মহারাজ এবং প্রহাদ মহারাজের শুনেছে। আমরা জানি যে রাত্রে মহাপ্রভু স্বরূপ দামোদর এবং রায় রামানন্দের সাথে রাধা কৃষ্ণ প্রেম ভাব লীল শুনেছেন কিন্তু দিনের বেলা তিনি শ্রীমৎ সকল শ্রীমৎ ভাগবত এবং বিশেষ করে ধ্রুব এবং প্রলাদ এই দুই প্রহাদ এই ধ্রুব চরিত্র বিশেষ করে গুরুত্বপূর্ণ আছে কারণ আমরা সকলই বদ্ধজীব আমরা ধ্রুব মহারাজের মতো আমাদের হৃদয়ের মধ্যে অনেক কামনা বাসনা আছে আমরা যদি বারবার ধ্রুব চরিত শুনি তো আমরা ধ্রুব মহারাজের মতো এই সব সকল ভৌতিক মুক্ত হতে পারে এবং শুদ্ধ বক্তি শুদ্ধ বক্তি প্রাপ্ত করবে তো এর অর্থ হচ্ছে না যে আমরা শুধু ধ্রুব চরিত্র শুনি না সকল কথা শুনতে হবে এবং শিলপ এবং আমরা বুঝতে পারি যে বিশেষ করে যাদের হৃদয়ের মধ্যে অনেক বাসনা আছে তো যাদের জন্য বিশেষ করে এই পক্ষে উপযোগী আছে হরে কৃষ্ণ ভগবান কি আমরা বাসনা করে কি বলছেন আমরা সেই রকম কীর্তন করে সে প্রবর কৃপা হুম হুম তো ধ্রুব মহারাজে কামা ক্ষয় হলো শুধু থ্যার দ্বারা নাই তো হিরণিকা শিবু সে তো কমে গেল না আরো বৃদ্ধি হল। তো তার কামাল বাসনা হলো ভক্তি বলে এবং নারদমণির কৃপা বলে স্য দ্বারা কামনা বাসনা কম হয় না চুক্তি করবনা আসে জন্য আমরা লোকেরা থস্য গ্রহণ করে কিন্তু তার একটু কমে যায় কিন্তু সুখদে গর স্বামী বলে না পুরীক্ষিত জিজ্ঞেস কর তো কি করে লোকের সকল বাসনা থেকে মুক্ত হতে পারে কিভাবে শুদ্ধ হতে পারে তো ধর্ম পালন করে থেকে কর্মকান্ড পালন করে থেকে তো কামনা বাসনা ক্ষম হয়ে যায় না জ্ঞান মার্গ থেকে ক্ষম হয়ে যায় তো কি ভাস্কর সুখদেব গো স্বামী বলেন যে কর্মমাগে দ্বার জ্ঞান যোগ এ দ্বার সম্পূর্ণ শুদ্ধ হতে পারে না শুধুমাত্র শুদ্ধ ভক্তি সাধনা করে থেকে শুদ্ধ ভক্তি বলে এবং ফলে চিত্র সম্পূর্ণ শুদ্ধ হয়ে যায় এবং সকল কামনা বাসনা ধূরীভূত হয়ে যায় সম্পূর্ণ নষ্ট হয়ে যায় সে জন্য নারদমণি বলেন যে ওই হ্যাঁ থাক থাকে সেই শ্লোক কি আছে থপসার্থ থাকে যদি আমরা সব সময় ভগবানকে উপলব্ধি করি সাক্ষাৎ অনুভব করে তথ্য ভাষ্য করা এবং আমরা সেই পাই না সবসময় দরকার এবং যে হেতু থাষে থেকে শুদ্ধ ভক্তি প্রাপ্ত হয় না সেই জন্য খর দরকার তো সিদ্ধান্ত হচ্ছে যে বড় তফস্য খর এই তপস্যা আছে শক বেল উঠ যা যাও পালন করছে হারি নাম তপস্য তো নাই হরে নাম হরে নাম হরে নাম এই ব্যক্তি কলম খা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে সবু কহিলাম এই মহামন্ত্র ইহা জপগিয়ে গিয়ে সবই করে নিবন্ধ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবা সর্বক্ষণ কহ নাম বিদি নাহিয়া ধ্রুব মহারাজ খুব তুপাস করেছেন তার ইচ্ছা ছিল বড় রাজ্য প্রাপ্ত কর কিন্তু নারদাই শুদ্ধ ভক্তি প্রাপ্ত করেছে থাকে নারদমে কৃপা থাকে